بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ও من احسن قولا ممن دعا <تصفيق> السلام علیکم ورحمت الله وبرکاته بسم الله الرحمن الرحیم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقط قال المؤلف رحمه الله تعالوان الشعبی رحمه الله أن فاتمت بنت قیس رضی اللہ عنها عن النبي صلى الله عليه وسلم في المطلقات ثلاثة في المطلقات ثلاثة ليس لها سکنة ولا نفطة মহিলাদের ইদ্যত সম্পর্কে তালাকের পরে ইদ্যুৎ হোক অথবা বিধবা হওয়ার পরে স্বামীর ইন্তেকালের পরে ইদ্যুত হোক এই দুই রকমের ইদ্যত সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলির ব্যাখ্যা গত সপ্তাহে হয়েছে একটা পর্ব আর আজকে এবং সামনে আরেক সপ্তাহ শেষ হবে হাফিজুল সংকালক লেখক বলছেন এমাম সাহাবি প্রখ্যাত তাবি তার থেকে বর্ণিত তিনি সাহাবি আফাতে মা বিন তে কাইসি আল্লাহ আনহা থেকে বর্ণনা করেন্লাহ আলী সাল্লাম তিন তালাকাপ্তা মহিলা সম্পর্কে বলেন আর ফাতেমা বিনতে মে ফাতেমা রাজি আল্লাহার তিন তালাক হয়ে গেছিল এটি ছিল সাহাবাই কেরামদের যুগের প্রচলন এটি ছিল সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহার যুগের প্রচলন এটি ছিল মারোজি আল্লাহ তালাহর যুগে প্রথম যুগে তিন এমনিতে তিন তালাক তিনবারে দিতে হবে এটাই হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা আর তাঁরা একসাথে তিন তালাক দিতেন না একমাত্র কোন জাহিল ছাড়া আর তিন তালাক তিন তালাক হইতো না একশো তালাক দিল একবারে দিলে এক তালাকই হইতো। পরে যখন আমার রাজি আল্লাহ কিছু লোকে দেখলেন যে এরা একবারই ফাইনাল করে দিতে চায় একসাথে তিন একসাথে দশ বিশ পঞ্চাশ একশো তালাক দিয়ে দিয়েই থাকে তো ওদের শাসনমূলক তা ব্যবস্থা তার খেলাফত আমলে নির্দেশ দিলেন সেটা শরীয় বিধান নয় কারণ আনহর। এই অধিকার নেই যে তিনি শরীয়তের বিধান পরিবর্তন করবেন যার উপর রসর উল্লাম সাহাব আই কেরামদেরকে বা উম্মাতে মুসলিমাকে ছেড়ে গেছেন স্পষ্ট কথা তাই না রসর উল্লা হুকুম বিধানের উপর হালাল হারাম জায়েজ না ছেড়ে গেছেন তার উপর হ্যাঁ আর কারো হস্তক্ষেপের অধিকার আছে কি আরো নেই নবী সাল ইন্দেকার সাথে ওহ দর হয়ে গেছে তাহলে তিনি সেটা শরীয়তের বিধান রচনা করেননি বা নবী সাল্লি সাল্লামের বিরুদ্ধাচরণ করেনি বরং লোকজনের কিছু লোকের বদ অভ্যাস যখন দেখলেন যে এরা খুব বাড়াবাড়ি করছে তালাক নিয়ে তখন তাদের শাস্তিমূলক এটা খালিফাতুল মুসলিম আমিরুল মিনের পক্ষ থেকে নির্দেশ আর এই রকম মুসলিম শাসকের शासन कर शासि देवार अच्छा तरह बना है जिससे दंडविधान नहीं कानून क्या कर बदूद निर्धारित दंड विधान चोर हाथ काटा हत्यार बदले हत्याचारकार शिवहित हम अबिवहित हक ये हम हदूद और हदूद अतरिक्त शिग रही है एम एम अपराधराधर दंड विधान সনির্ধারিত নেই সুনির্দিষ্ট নেই শরীয়তে আল্লাহাক এইরকম কোন বিধান দেননি কিন্তু সেগুলি অপরাধ তাহলে শাসকের অধিকার আছে অপরাধীগুলিকে শাস্তি দেওয়া বিভিন্ন রকম জেল হাজতি হোক অথবা সেটা বেতরাঘাতি হোক আর সেটা আর্থিক যেটাকে বলা হয় ফাইন বা পেনাল্টি হোক অথবা এই ধরনের কোন আদেশ যে তোমাকে তোমার স্ত্রী থেকে বঞ্চিত করে দেবো সেটা হোক ছিল তাজির আইন আমি যাই হোক এই মহিলার তিন তালাক হয়েছিল তৃতীয়বার তালাখ এ ফাইনাল তারপরে তিনি জিজ্ঞেস করলেন কি যে তিন তালাক আমাকে আমার স্বামী দিয়েছে এখন কি তার বাড়িতে আমি থাকতে পারবো বা তার কাছে আমি বাসস্থানে দাবি করতে পারবো আমার ভরণ পোষণের দায়িত্ব বা ভরণ দাবি করতে পারবো যে আমাকে খাওয়া খরচ দাও আমাকে থাকার জায়গা দাও না কি শেষ। ওয়ালা নাফকা। তিন তালাক যখন তৃতীয় তালাক হয়ে যাবে তখন আর স্বামীর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কি সম্ভাবনা নেই যখন সম্ভাবনা নেই তার বাড়িতে একদিন থাকারও কোন যুক্তি নেই তার সাথে কোন রকমের যোগাযোগ আছে কি বৈবাহিক কোনো বন্ধন আছে শেষ হয়ে ফাইনাল হয়ে গেছে এক তালাকের পরে তিন মাসিক বা তিন মাস পর্যন্ত বা দুই তালাকের পরে তিন মাসিক পর্যন্ত একটা সম্ভাবনা আছে যে ফিরিয়ে নিলে হ্যাঁ কি হইতে পারে তার স্ত্রী ফিরিয়ে নিতে পারে তাহলে একটা সম্ভাবনা আছে এই জন্য কাছাকাছি থাকবে এবং এই সময়টা যেহেতু অন্য জায়গায় বিবাহ বসতে পারছে না তাহলে ওই মহিলা যাবে কোথায় ওকে বাসস্থান দিতে হবে এই ফরজ দায়িত্ব কাকে দেওয়া হবে তার তালাক দাতা স্বামীকে দেওয়া হবে কিন্তু তিন তালাক দিয়ে যখন ফাইনাল করে দিল তখন যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবে এই সময়টা আর আগের স্বামীর কোন রকমের দায়িত্ব নেই তার খরচ খরচার না খাওয়া দাওয়া না বাসস্থানের না চিকিৎসার এই সময় যতদিন বিয়ে না হয়েছে তাহলে এর দেখাশোনা কি করবে ওই মহিলার বাবা বাবা যদি না থাকে মায়ের ওপর কোনো খরচের দায়িত্ব নেই ভালো করে শোনা মহিলার উপর কোনো ইসলামের দায়িত্ব নেই ও দেশ হলো কারণ মায়ের উপর বোঝাচ্ছাপ বাবা মা বললেন তাই না মায়ের উপর কিছু দায়িত্ব আছে তার মাকে তাহলে চাকরি করতে হবে না হলে ভিক্ষা করতে হবে খাওয়ার জন্য না এসে চালিয়ে দিন বাপ না পারে ভাইয়ের আছে সবার রোজগার করে ভাইদের উপর ফরজ জি হ্যাঁ ভাই যদি না থাকে চাচারা আছে তারা ও নেই চাচা তো ভাইরা নেই দাদা দাদা আছে দাদা থাকলে আগে দাদার উপর ফরজ দাদা যদি যদি কেউ না থাকে তারা যার অভিভাবক নেই ভাতা দেবে মুসলিম সরকারও ফরজ অসহায় কোন মহিলাকে কোনো আল্লাহ পাক ছেড়ে দেননি যে তার দেখাশোনার দায়িত্ব কার ওপর নেই তোমাকে খেটে খেতে হবে কারখানায় যেতে হবে ইসলামে এইরকমের কোন রকমের সুযোগ নেই কারো না কারো বিবাহিতা তারপরেও কলকারখানায় কাজ না করলে চাকরি না করলে স্বামী কেটে দেবে না বাপের ঘরে আছে তারপরে ওনা মেয়ে সাবালিক আছে করে খা চাকরি কর চাকরি করবি তাদেরও মন মানসিকতা এরকম হয়েছে আর বাপ মায়েরও মন মানসিকতা হয়েছে যে আমার মেয়ের একটা ইনকাম সোর্স এদের ইনকাম মাধ্যমে যার ফলে আজকে যে নারীরা ধর্ষিতা হচ্ছে বা নারী নির্যাতন হচ্ছে এই আল্লাহর বিধান যে বিধানা রয়েছে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর বিধান করে। বললেন যে তিন তালাক প্রাপ্তার না তার জন্য স্বামীর ওপর বাসস্থানের দায়িত্ব আছে ওয়ালা নাফাকা ফাঁকা না তার খরচের কোন দায়িত্ব আছে যে খাওয়া দাওয়া দিতে হবে চিকিৎসা দিতে হবে মুসলিম শাহি মুসলিমের হাদিস এই হাদিস থেকে বোঝা গেল যে যখন তিন তালাক হওয়ার পরে তার জন্য বাসস্থান নেই তার জন্য ভরণ পোষণের দায়িত্ব তার স্বামী যে ছিল বিগত স্বামী তার ওপর নেই তাহলে তিন তালাক আগে পর্যন্ত যে তালাকগুলি আছে এই তালাকগুলিকে কোন তালাক বলা হয় তালাকে রাজি বলা হয় মানে যতক্ষণ পর্যন্ত এমন তালাক হচ্ছে যে রাজি ফিরিয়ে নিতে পারবে স্বামী ততক্ষণ পর্যন্ত তার অধিকার আছে স্বামীর কাছ থেকে তার খরচ খরচা নেবে এটা স্বামীর ওপর ফরজ যে তালাক দাতা তার উপর ফরজ এবং সে তার বাসা নেবে তার বাড়িতেই থাকবে জাতি করে কাছাকাছি থাকলে হ্যাঁ দূরত্ব সৃষ্টি না হয় বরং কাছাবারে তার সুযোগ হয় হতে পারে যে সেও তার ভুল বুঝতে পারবে মহিলা যদি তার ভুল থাকে স্বামী তার ভুল বুঝতে পারবে অথবা স্বামী তার ক্ষেত্রে তার নরম হবে ইত্যাদি চোখের সামনে থাকলে আর এটা প্রাকৃতিক বিষয় স্বামী স্ত্রীতে দূরত্ব থাকলে সম্পর্ক দূরত্ব আছে আর যোগাযোগ রাখে না সম্পর্ক হালকা হয়ে যায় তখন পাপের রাস্তা হ্যাঁ যদি আল্লাহর ভাই না থাকে তো পাপের রাস্তা তখন প্রশস্ত হইতে পারে কেন তালাক এ যাখে এমন তালাক দেওয়া হয়েছে তাতে ফিরিয়ে নিতে পারবে স্বামী এই অবস্থায় স্বামীর ওপর তার ভরণ পোষণ এবং বাসস্থান ফরোজ এর ওপর উম্মাতে মুসলিমার আলেমদের কেন ঐক্য মত রয়েছে কেন্লা তাজি এদাদ কারণ এখনো সে ওই লোকে তালাক দাতার স্ত্রী যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন হয়নি আল্লাহ রবসুর এই বিধান করেছেন তালাক দেবে সম্বোধন করেছেন আল্লাহ নবী আর তারপরে বলছেন বহু বোচন দিয়ে বলছেন তাল্লাক তোমরা যখন তালাক দেবে তার মানে এখানে নবী সালামকে প্রাথমিক সম্বোধন করার পরে পুরো বলা হচ্ছে যে তুমি অথবা তোমার যে কেউ তালাক যখন দেবে ফল না তাদের তালাক দেবে তাদের ইদ্যুতের সময় মানে পবিত্র হওয়ার পরে সহবাস না আর এমন পবিত্রতাই নয় যে পবিত্র সহবাস হয়েছে এটা হচ্ছে নতিক তালাকের তৈরি করা সময় ও এবং এই গণনা করে রাখুন কখন ইদ্যত শেষ হচ্ছে এসব গণে রাখতে হবে অতাকুম আল্লাহ এবং লাহুর নামিম বইউতে না যাদেরকে তালাক দিয়েছ এক তালাক দুই তালাক এদেরকে বাড়ি থেকে বের করিও না ওয়ালা এখরোজ তারা নিজেরাও বেরিয়ে যাবে না আমাদের সমাজের মহিলারা জানে না দিনের পরে না যার ফলে এক তালাক দিলে কাঁদতে কাঁদে বাফের বাড়ি টান দিইল পরে করে না চলে গেল বাড়ি না বাড়ি বলছেন না বহিষ্কার করবে না তারা বের হবে তারাও হবে না ইল্লা আঙিয়াতে না বেফা হেসাথী মোবাইয়ে না তবে যদি স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী হ্যাঁ তালাক দিয়েছেন তাকে আর তারপরে সে অশ্লীলতায় লিপ্ত অন্যের সাথে প্রেম আলাপ করছে অথবা অন্য কাউকে ডেকে নিয়ে এসে গল্প করছে এইরকম যদি পরিস্থিতি দেখা যায় তাহলে রাখা যাবে না তখন সে তার যে অধিকার ছিল এই তালাকদাতা স্বামীর ওপর যে বাসস্থান পাবে এবং তার খরচ খরচা পাবে খাওয়া দাওয়া বস্ত্র সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে এটা তার শাস্তি তখন তাকে বাড়ি থেকে বের করে দেন খরচ দিতে হবে তালাকদাত তাকে ও বাইন আর যদি তালাকে বাইন হয় বেফাসীন বিবাহ বিচ্ছেদের কারণে বিবাহ বিচ্ছেদ খোলা অনেকের মতে বিবাহ বিচ্ছেদ আর একটা হচ্ছে যে স্বামী হয়তো খোঁজ খবর নেই না আসেও না আদালতে কেস হয়েছে স্বামীকে কল করা হচ্ছে না আদালতে হাজিরা দিচ্ছে না তখন আদালত থেকে ঘোষণা করলে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হইল সরকারের পক্ষ থেকে হ্যাঁ সরকারের প্রতিনিধি আদালত কোর্ট থেকে বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হইল আও তালাকিন সালা আসান অথবা তিন তালাক হয়েছে এইরকম যদি তালাক হয় তাই ফালা আনা ফাঁকা আসুক না তখন না খরচ খরচা পাবে না বাসস্থান পাবে মানে তিন তালাক দিয়ে দিয়েছিল তিনবারে লাফা কাতাল তোমার না তোমার স্বামীর তালাক দিয়েছে তার উপর খরচ খরচার দায়িত্ব রয়েছে না তুমি তার কাছ খরচ পাবে না বাসস্থান পাবে তার স্ত্রী আছে আছে না স্ত্রী নেই এখন এমন ভাবে বিচ্ছিন্ন হয়েছে যে অন্য কোন ছেলে কোন পুরুষ যেমন প্যাগাম দিতে পারে প্রস্তাব দিতে পারে বিবাহের তেমনি আর ঈদ পার হয়ে গেছে তো আমি আবার প্রস্তাব দিচ্ছি এই প্রস্তাব পাঠাবে মেয়ের অভিভাবকের কাছে যে আমি বিয়ে করতে চাই জান মেয়ের অভিভাবকের ইচ্ছা ইচ্ছা করলে আগের জামাইয়ের সাথে বিয়ে দেবে আর যদি দেখা যায় না এর বিয়ে দেব না অন্য ছেলে ভালো পাচ্ছি তার সাথে বিয়ে দেব তো সেটা পূর্ণ অধিকার আছে কোন দখল নেই তার যে আমার স্ত্রী ছিল কেন ফিরিয়ে দেবেন না না কোন অধিকার নেই যতক্ষণ এর মধ্যে আছে না তার অধিকার আছে কিন্তু যখন ইদ্যুত পার হয়ে যাবে তখন আর বিবাহবন্ধন থাকছে না যেহেতু তালাক বাহিনীটাকে বলা হয় ইদ্যুৎ পার হয়ে গেলে এই ইদ্যুত পার হয়ে গেছে তিন মাস তিন মাসই হয়েছে তারপরে স্বামীর কাছ থেকে পাবে না। বাবার বাড়ি তখন যার উপর তার আয়াতের অনুকূলে আর ওহ এটি হচ্ছে যুক্তি সঙ্গত এটা যুক্তির দাবি কেয়াসের দাবি ওখ হাদিস আর মহাদেশিনে রামদের মধ্যে যারা ফোকাহ তাদের মত এটি এটি হচ্ছে পরেও স্বামীকে কি দিতে হবে বাসস্থান দিতে হবে খরচ দেবে না যাবে কোথায় থাক ওকে বাসস্থান দিতে হবে খরচ করছে অবস্থা সেই হয়নি তাদের মত এটি তৃতীয় মত একটা মত বললাম যে তার জন্য যখন বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী থেকে তখন তালাক হয়ে গেছে হয়ে গেছে। অথবা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তখন তার জন্য কি নেই বাসস্থান নেই আর খরচা পাবে না স্বামীর কাছ থেকে এটি হচ্ছে এম মাহমুদ মোহাদ্দ রাম আর ফোকা এদিস এর মত আর এটি হচ্ছে কোরআন অনুকূলে যেমন বললেন আর এবিরকাইম এ কম রাহিম শহিস হাদিস দ্বারা প্রমাণিত এটি হচ্ছে যুক্তিস সাথে তো আর কোন রকমের সম্পর্ক নেই অন্য কেউ বিয়ে করতে পারবে তো সেখানে বাসস্থান আর একটি বাসা দিতে হবে খরচ দেবে না এই মতটি ছিল সাহাবাই কেরামদের মধ্যে মা এ সারিয়াহ আনহার অফোকাহ মাবা মের যুগে সাতজন প্রখ্যাত ফোকাহা ছিলেন তাদের মত জি তারা বলছেন যেসব দাও আজকে নোহনা মিন হাইসো সাকান্তুম যেই রকম বাসায় যে বাসায় তোমরা বসবাস করো যে ঘরে বসবাস করো মিন উজ তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের ক্ষমতা অনুযায়ী তারা বলছেন যে এটা হবে। আর যখন ফেরার সম্ভাবনা নাই তখন এই আয়াত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই জন্য ভাষ্যকার বোঝা বাসী আলকাউলা প্রথম মতটি শক্তিশালী তৃতীয় আরেকটি মত আছে যেটা না বলে অসম্পূর্ণ থাকবে সেটা হচ্ছে যে যে তালাক হয়ে গেছে তিন তালাক অথবা তালাক ইদ্যুৎ পার হয়ে গেছে তালাক বিচ্ছিদ হয়ে গেছে কিন্তু বিবাহ হয়নি তাকে খরচও দিতে হবে আর বাসাও দিতে হবে ঘরও দিতে হবে ওয়ুকনা এই মতটি হচ্ছে হানাফি মজাহাব আর এটি উমার রাজি আল্লাহ থেকে বর্ণিত ইবেন মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত এটি হচ্ছে তাবি ইবনাইলা থেকে বর্ণিত সুফিয়ান সৌরির মত এই মহিলা যখন তার এরকম তালাক হল রসুলের এই হাদিস জিজ্ঞেস করেছিলেন আমি পাবো কিনা তার কাছ থেকে বাসা পাবো কিনা থাকার জায়গা পাবো কিনা খরচ পাবো কিনা নবিসাবো মুসলিমের হাদিস উমার জামান এই মহিলা যখন এই হাদিস শোনালেন তখন উমার রাজিয়া এই মাস্লা ঘটনাটা জানা ছিল না তখন তিনি বললেন যে একটা মহিলার কথা মহিলা মুখস্থ রেখেছে না রেখেছে কি ভুল কথা বলছে তার কথাতে আমরা খরচ দাও তাদেরকে বাসস্থান তিনি বলেন না না দাও কিতাবেন ইমরা আমরা আমাদের রবের কিতাবের কথা কোরআনের কথা ছাড়তে পারবো না একটা মহিলার কথা শুনে কথা বলেছিলেন جٹھ متھین ہو گئے صلی اللہ علیہ وسلم قال لا تحد دو عمرات علی বললেন ইম আল কোন মৃত ব্যক্তির ওপর কোন নারী শোক করবে না ফাওকা তিন দিনের অতিরিক্ত তিন বেশি। সাধারণত মহিলারাই বেশি শোকে ভেঙে পড়ে এজন্য জন্য মহিলার কথা বলা হয়েছে না হলে পুরুষের ক্ষেত্রে কোন পুরুষ অথবা নারী কোন মৃত ব্যক্তির ওপর তিন দিনের বেশি শোক করবে না। এখানে শোক করা মানে কাজকর্ম ছেড়ে দাও ডিউটি করছে না পাক সাক করছে না মহিলারা বাড়িতে পাকশাক করছে না পুরুষ লোক ডিউটিতে যাচ্ছে না তিন দিনের বেশি না তারপরে তিন দিন পর্যন্ত অনুমতি আছে যে তিন দিন হয়তো ডিউটিতে গেলেন না বাপ মারা আগেছে হ্যাঁ মা মারা গেছে ভাই বোন মারা গেছে তার জন্য বাড়িতে পাক তিন দিন করল না তিন দিন আশেপাশে রাত্রীয় স্বজনরা খাবার দিচ্ছে ঠিক আছে তিন দিনের বেশি না তিন দিনের বেশি এইরকম কাজকর্ম ত্যাগ করে বসে থাকা যাবে না এখনো সব করছেন আপনি চার মাস দশ দিন কিন্তু চার মাস দশ দিন সেই পাঁচশাক করবে না পেট নেই না খাবে এই শোক এই শোক চার মাস দশ দিন করবে এর ধরনটা কেমন হবে কোন কোন কাজগুলি নিষেধ সেটাই দিন স্বামীর মৃত্যুতে শোক করবে রঙিন কাপড় লাল কাপড় মহিলারা পরে পরবেন না হলুদ সবুজ আকর্ষণ আছে রঙিনের মধ্যে কালো তো আছে না কোথাও আকর্ষণ নেই এখানে বোঝানো হয়েছে যে এমন রং যে রঙে কালো ছাড়া অন্যান্য রঙে আকর্ষণ আছে এর মানে সাদা কাপড় পরে এই সাদা কাপড় বিধবাদের স্বামী মারা যাওয়ার পরে বিবাহ না হলে মৃত্যু পর্যন্ত মহিলারা কি করে সাদা কাপড় পরে এটা একটি মাস দশ দিন ঠিক আছে সাদা কাপড় পরতে পারে সাদা সে হালকা কাপড় পরবে যেগুলিতে আকর্ষণ না থাকে কিন্তু চার মাস দশ দিন পরে কোনো ধরনের কাপড় পরতে পারে বিবাহ বসু বসু বিবাহ না করলে রঙিন তবে এমন কাপড় পরতে পারবে যেই কাপড়ে কাপড়ে সুতা পাকিয়ে রঙানো হয় একটা হচ্ছে সুতা বিনা পাকাতে রঙা আর একটা সুতা পাকিয়ে নেওয়ার পর রঙানো হয় তাতে ভিতরে রঙটা ঢুকবে না যদি এইরকম সাদা কাপড়ের সাথে যদি বোনানো হয় বনানো হয় তাহলে সেটা রঙ হালকা থাকবে এরকম বলছেন বলছেন ভাস্যকার যে এইরকম কাপড় হয়তো ইয়ামান দেশে তৈরি হতো বরুদুনিয়ামিয়া দেশে সাধারণত তাতিরা এমন দেশে এমন দেশ থেকে আরো দেশে মক্কামুদ্া গুলো প্রথম পাকানো হইতো মজবুত করে মজবুতের পাকানোর পরে রঙানো হইতো তারপরে বোনানো হইতো বনানো কেউ আছে যাদের বাড়িতে কাপড় বোনা কারবার হয় আর থাকলে পরিচয় দিবেনা আমাদের ছোট কাজ মনে করে পেশা তাই না আর জাহিলিয়া মুসলিম সমাজে আছে কেউ যদি সমাজে তাদের কাজ করে তো ওদেরকে অন্যরা দেখে আর এই চাষি যারা কৃষক তারাও ছোট নজরে দেখে তাতিদেরকে জোলা বইলে ঠাট্টা উপহাস করে না করে না জি হ্যাঁ চাইছ ভাই মুসলিমদের কাছে সব পেশা যে পেশা হালাল সেই পেশাতে কোন রকম বাণিজ্য থানি পেশা হালাল পিতা হবে খানা পাইখানা করা হইলে অসুবিধা নেই রাস্তা করা অসুবিধা নেই যেগুলো আরাম এগুলো হচ্ছে মানহানিকর পেশা চুরি করা মানুষের মানিজ্জ একটা কাপড় একটা কাপড় যখন বুনায় আমরা ছোটকার লজিং থেকেছি তাঁতীদের বাড়িতে জোলাদের বাড়িতে একটা লম্বা সুতা আর একটা হচ্ছে চৌড়া সুতা কি বলে এগুলোকে জানেন কে বললো মাসা আল্লাহ লম্বা যেটা সুতা তো ওতে যদি একটা সাদা হয় আর একটা যদি রঙিন থাকে পাড়ি করার জন্য বা এক জায়গাতে নকশা করার জন্য থাকে তাহলে ও তো আকর্ষণীয় হবে না আর যদি পাকানোর পরে হয় আর কি রঙানো হয় তাহলে কাপড় হয়তো আর এই কাপড় ছাড়া উপায় ছিল না সেই যুগে বললেন যে যদি এইরকম কাপড় হয়তো অসুবিধা নেই ওয়ালা তাকলুক আর বিধবা মহিলা সুরমা লাগাবে না সুরমা পারবে না, চার মাস দশ দিন ওয়ালা তামাস আর সুগন্ধি ব্যবহার করতে না সে সুগন্ধি গ্রানওয়ালা সুগন্ধি তো ব্যবহার করে বাইরেই যাওয়া যাবে না কিন্তু কিছু আছে সুগন্ধি যেগুলো তা হালকা সুগন্ধি আছে কিন্তু মেকআপ বাড়ায় আজকাল মেকআপ এর যে সব আইটেম রয়েছে কি বাড়ায় সৌন্দর্য বাড়ায় তবে যখন মাসিক থেকে পাক হবে বিধবা মহিলা মাসিক হইল মাসিক থেকে পবিত্র হইল মাসিকের রক্তের একটা একবারে মারাত্মক দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ দূর করার জন্য যদি আতর সুগন্ধি ব্যবহার করি লজ্জা স্থানে শুধু গোটা শরীরে নয় তাহলে এর অনুমতি আছে যখন হবে মাসিক থেকে নবিন কুস্তিন আজফারিন তাহলে একটা অংশ একটা ক্ষুদ্র ছোট্ট একটা টুকরো মিন কুস্ত কুস্ত নামক সেই যুগের আতর হয়তো অথবা আজফার নামক আতর হতে এই আতর যদি ব্যবহার করে তো করতে পারে আবু দাউদে আরো অতিরিক্ত একটা বাক্য আছে বিধান জানলাম বিধবা সম্পর্কে ওয়ালা তাজেবু আর মেহেন্দি লাগাতে পারবে খেজাব মানে হচ্ছে মেহেন্দি ব্যবহার করে মহিলারা হাতে পায় মেহেন্দি ব্যবহার করে এই মেহেন্দি ব্যবহার করতে পারবেন বিধবা ঈদুৎকালে চার মাস দশ দিনের ভিতরে নাসাই নাসাইতে একটি বিধান অতিরিক্ত বর্ণিত হচ্ছে আর চিরনি তেল দিচ্ছে না বর্ণনা করছে এখানে কুস্ত শব্দটি আসল আর আজফার দুই রকমের আতরের কথা এই আতরগুলি সম্পর্কে ভাষ্যকার বলছেন যে কুস্ত হচ্ছে দারভূমি এক ধরনের সুগন্ধি রাহা যার ঘ্রান খুব সুন্দর যেটা যখন পাক হয় যখন পবিত্র হয় তখন ব্যবহার করত ওই যুগে আর ছোট ছোট বাচ্চাদের শরীরে গন্ধ হতে পারে হ্যা পেশাবা সেই জন্য তাদের ক্ষেত্রে ব্যবহার করতো আজফার এক ধরনের আতর বলছে সেটা নার তিবাক রেহি যেটা জালিয়ে বকুর বুকুর বলা হয় যেটা জালিয়ে সুগন্ধি নেওয়া হয় এক যুগে দক্ষিণ ইমান যখন উত্তর দক্ষিণ দুটো দেশ ছিল আপনারা যারা পুরাতন লোক জানেন হয়তো এই ম্যাপ সম্পর্কে তখন দুটো দেশের আহ ছিল উত্তর ইমানের রাজধানী আর দক্ষিণ ইয়ের রাজধানী ছিল আদান আদান একটি বড় শহর আর কি সান তো এই আদান যে সামুদ্রিক এলাকার একটি শহর রয়েছে এই শহরে একটি এলাকার নাম হচ্ছে জেফাহ এখান থেকে ওই আদর্শ গন্ধটি আসতো এই জন্য জেফাহ যদি মহিলারা মাসিক থেকে পবিত্র হওয়ার পরে ব্যবহার করে তো জায়গা যেই কাজগুলি মহিলারা বিধবা হলে করতে পারবে না যতদিন ইদ্যতে থাকবে প্রথম কাজ হচ্ছে যে বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যেতে পারবে না বা কোন আত্মীয় যে কেনে দেবে যেতে পারবে এখানে যেমন অথবা মার্কেটে কোনো কিছু কাটার জন্য যেতে পারে এগুলো হাজার প্রয়োজন এ ধরনের কোন প্রয়োজন যদি হয় স্কুলে মাদ্রাসায় ছেলে মেয়েকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে প্রয়োজন জি বাবের বাড়ি বাপের বাড়ি ফিরে আসতে হবে যদি কি অসুস্থ হয় তাকে দেখতে গেল অসুস্থ ব্যক্তিকে কোন মুসলিমকে অসুস্থ হলে দেখতে আর আত্মীয় স্বজন যদি হয় মা বোন ইত্যাদি তাহলে দেখতে গেল তো যাইজ কিন্তু দিনে দিনে ফিরে প্রথম বিধান হচ্ছে যে মেহেন্দি লাগাতে পারবে না চার নম্বর হচ্ছে যে অলঙ্কার ব্যবহার করতে পারবে না অলঙ্কার এজন্য জন্য আমাদের বিধবা মহিলারা যেমন স্বামীর ইন্তেকাল হয় বা ইন্তকাল খবর আসে তখন কি করে যে অলংকার পরে সব খুলে ফেলে সারা জীবন খোলা থাকবে না কতদিন হচ্ছে যে আকর্ষণীয় পোশাক পরিধান করতে পারবে না যেসব পোশাকের রঙে নকশায় আকর্ষণ আছে এরকম ব্যবহার করতে না ৬ নম্বর হচ্ছে সুরমা লাগাতে পারবে না ৬ নম্বর হচ্ছে সুরমা কার সুরমাতে কি আছে সৌন্দর্য আছে সুরমাতে আকর্ষণ আছে চোখ সুন্দর লাগে দেখতে লাগিয়ে দেখেন শুরমাতে আপনি দেখেন আইনার সামনে নিজেকে আর শর্মা লাগার পরে দেখেন তো শুরমা লাগা এটা শর্মা তাহলে চিকিৎসার জন্য নয় শর্মা হচ্ছে কিসের জন্য সৌন্দর্যের জন্য এই জন্য লাগাতে পারবেন না তাহলে ড্রপ যদি ব্যবহার করে অসুখের জন্য পারবে না পারবে না পারবেই কারণ এটা হচ্ছে চিকিৎসার জন্য হ্যাঁ চিকিৎসা করতে পারবে সাত নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে বাড়ির বাইরে, যেই বাড়িতে তার কাছে খবর পৌঁছেছে স্বামীর এনতে কালের ওই বাড়িতেই তাকে বসবাস করতে হবে যদি থেকে সেখানে থাকা সম্ভব হয় স্বামীর বাড়িতে ছিল সেখানে খবর পৌঁছেছে শুধু বাবার বাড়ি যেতে পারবে না হ্যাঁ বাবার বাড়িতে ছিল আর সেখানে খবর পৌঁছেছে আর স্বামী বাড়িতে মারা যায়নি স্বামী বাড়ি ঘরে চলে আসবে স্বামীকে দেখার জন্য কিন্তু কয়েক বছর আগে এক মহিলা কামেল পরীক্ষা দিবে কামেল পরীক্ষা দিবে আর ঠিক পরীক্ষা পড়েছে বিবাহিত আর স্বামী ইন্টেকালের পরই চার মাস দশ দিনের মধ্যে পরীক্ষা পড়েছে পরীক্ষা পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা দিতে পারবেনা আর তার পরীক্ষা ও পরীক্ষা ছাড়বে না আবার পড়ার নেশা এমন যে যেহেতু ও পরীক্ষা দেবে ওর স্বামীর হক বুঝে না ও আরো বুঝে পরীক্ষা দেবে যেভাবে ওখানে একজন আর সেন্টারে পরীক্ষা দিয়ে সাথে সাথে সেখানে তার সঙ্গিনী আরো আছে যারা পরীক্ষা দিচ্ছে তারা হোস্টেলে থাকছে অথবা রুম ভাড়া করে থাকছে যেখানে সেন্টার পড়েছে তার আশেপাশেই বা যেই শহরে পরীক্ষা হচ্ছে তার জন্য যাই যে সেখানে রাত কাটাবে স্বামীর বাড়িতে থাকতে হবে সে কষ্ট করে রাত কাটাতে পারবেনা এক কথায় এসব এইসব মাসাইলের প্রয়োজন রয়েছে এমন আপনার হয়তো পরিস্থিতি হলো যে এইরকম হয়তো পরিস্থিতি ও পরীক্ষা ছাড়তে রাজি না কারণ আজকাল তো চাকরি করতে চায় যে কামেল করলে একটা চাকরি পাবো যদি স্বামীর চাকরি থাকে স্বামী মারা ওই জায়গায় সেতো স্থান পূরণ করার আশা রাখছে আমি তাহলে বিধান বিধবাদের ক্ষেত্রে মহিলারা যেসব কাজ বিদ্যুৎ অবস্থায় করতে পারবে না তারপরের হাদিস দেখি আমরা আইনি আবু সালাম তিনি ছিলেন আবু সালাম সালমার বাপ তো সালাম বাপের ইন্তকাল হইল তা বলছেন সালামার আব্বার যখন ইন্তেকাল হল মানে আমার স্বামীর ইন্তেকাল হলো ঐ সময় আমি আমার চোখে এক গাছে রস দিয়েছিলাম সাবরান হ্যাঁ এক ধরনের গাছ সেই গাছের রস চোখে দিত সেটা শুধু চিকিৎসার জন্য না বরং তাতে চোখের সৌন্দর্য বাড়তো আবু সালামা আবু সালামার এনতেকালের পর ইদ্যুৎ চলাকালীন ফা রসুল্লাহ রসুল জানতে পারলেন যে উম্মে হ্যাঁ সাবর নামক গাছে রস চোখে ব্যবহার করেছে ইদ্দ অবস্থায় বললেন যে শোনো ইন্ড গাছের রস চোখের সৌন্দর্যে জুয়ান করে দেয় যুবক করে দেয় চেহারাকে যুবক করে দেওয়া মানে কি মানে চেহারা আর সৌন্দর্য বাড়ায় ফালা তাজা আলী সেটা তুমি দিতে পারবে না তবে তুমি যদি মনে করে যে সেটা দেব আর তাতে আমার চোখের চোখের চিকিৎসা রয়েছে উপসম রোগের উপসমহলে তাহলে রাত্রে দাও রাত্রে কেউ দেখতে পাবে না রাত্রে ব্যবহার করে দিনে ব্যবহার করলে কোন যেতে পারে আকর্ষণ হইতে পারে বা এমনি মহিলারা দেখবে সাহায্যে মহিলারে আরে স্বামী মারা গেছে এই দিয়ে স্বামীর চোখ টোক সাহায্য করছে সমালোচনা হবে না আর রাত্রে সেটা দূর দিনে দূর রাতে লাগায় আর দিনে সেটাকে পরিষ্কার করে নিও দিনে জাতে করে তার সৌন্দর্যের কিছু না থাকে সুগন্ধি থাকে তাই না সুগন্ধি ব্যবহার করতে পারবে না ওয়ালা বিল আর অনেকে চুলে অনেক মহিলারা চুল কি করে মেহেন্দি লাগায় চুল চেপে রাখার জন্য তো চুল চেপে রাখার জন্য যাতে করে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত না হয়ে যায় আমি কিভাবে চুলগুলিকে চাপা দেব বসাবো চিরুনি করে রাখবো যাতে করে এদিক সেদিক বিক্ষিপ্ত না হয় কালা বসদরে রসুল বলা দিয়ে কোল পাতা দিয়ে কুল পাতাকে বেটে তারপরে চুলগুলো বসে থাকবে তাতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে বড়ই পাতাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এজন্য জন্য শরীরে বড়ই পাতা এতে পানি গরম পানিতে গরম করে তারপরে ব্যবহার করতে বলা হয়েছে তো ব্যবহার করতে মাতা আনহা আমার মেয়ের স্বামী মারা গেছে আমার মেয়ের মাতা আনহা জুহা স্বামী মারা গেছে মানে আমার মেয়ে বিধবা হয়েছে ওয়াক ইস্তাকাত আর তার চোখ উঠেছে ইস্তাকাত চোখের সুরমার মাধ্যমে আমি চিকিৎসা করব চোখের কালাল রসরুল্লা বাজান না চোখে সুরমা লাগাতে পারবে না উদ্দেশ্য কি ছিল চিকিৎসা ছিল তারপরেও সুরমা লাগাতে সুরমা চিকিৎসা করতে নিষেধ করলেন কারণ এতে সৌন্দর্য বাড়বে গেল যে মৃত ব্যক্তি একটি হাদিস এর আগে নয়শো বাহানার হাদিস আর তারপরে ছিল উম্মা সালামার হাদিস দুটি পরপর এই তিনটি হাদিস থেকে যেসব মাসাইল জানলাম ভাষ্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল উল্লেখ করেছেন আলোচনা করি বলছেন যে মৃত ব্যক্তি যে কোনো মৃত ব্যক্তির জন্য শোক করা মানে কাজ কর্ম ত্যাগ করে জাহেজ রয়েছে মাতম নয় হ্যাঁ কান্না করবেন উচ্চ স্বরে হ্যাঁ বুক চাপড়াবেন অথবা মুখ চাপড়াবেন মাগালে মারবেন এই সবই সব হারাব সব সময় হারাব এক মিনিটের জন্য জাহেজ নয় এরকম বয়ান করে কান্না করা হ্যাঁ নাম ধরে গুণ বয়ান করে বর্ণনা করে কান্না করা যেগুলি আমাদের দেশের কুসংস্কার রয়েছে এগুলি হারাম এগুলির কারণে মৃত ব্যক্তিকে মাইয়া শাস্তি হয় কবরে যদি মৃত ব্যক্তি জানে যে এগুলো করবে আর বাধা না দিয়ে যায় স্বামী ছাড়া অন্যের জন্য তিন দিনের বেশ এই যায়জ তিন দিন শোক করা যায় বা তিন দিনের কম কিসের জন্য যাতে করে মনের শোকটা হালকা হয় এবং আত্মীয়তার যে একটা সম্পর্ক আছে সে আত্মীয় হকটাও আদায় করা হয় তিন দিনের বেশি শোক করা স্বামীর জন্য শোক করা কতদিন মোদ্দাতে আর বা আসরিনা চার মাস দশ দিন আর শোকের ধরনটা কেমন হবে সেটাও বললাম জি শোকের ধরন এই নয় যে চার মাস দশ দিন ধরে শুধু কান্না করতে থাকবে না বরং ধৈর্য ধারণ করবে शोकम कर चार मश दिन कदि विधवा महिला गर्भधारणकार गर्भवती है তখন আর 4 মাস দশ দিন না তখন কি বাচ্চা ভূমিষ্ঠ হইলে গত সপ্তাহে চল্লিশ দিনে ভূমিষ্ঠ হয়েছিল কোন স্ত্রী ছেড়ে যায় আর তার অব্বাস না না তাহলে তারা অপেক্ষা করবে বিয়ে বসতে পারবে না আর বাত আসরি ওয়াস মাস गर्भवती सम्पर्ल्लाधवा गर्भवती है उतुल गर्भारण कारिनी अन्नाधवा महिला चार मास दस दिन शोक और जिस सब बाधा निषेध सुनल वर्णना कर लो मध्य परिष्कार विषय पर গোসল করতে পারবে না পারবে না হ্যাঁ গোসল করে শরীরে গন্ধ হইতে পারে সাবান ব্যবহার করতে পারবে না পারবে না পারবে সাবানের যে সুগন্ধি আছে আতর নয় এটাকে কেউ আতর বলবেন না এটা আতর নয় সুতরাং বিধবা জন্য সাবান সেন্টার সাবান ব্যবহার করা যায় এইরকমই আর একটি মশলা শুনে রাখেন হজ আমরা বিশেষ করে হজে গিয়ে কিছু লোক আছে এত সতর্ক ওর জন্য স্পেশাল হজ মৌসুমের সাবানই মার্কেটে পাওয়া যায় বাড়াবাড়ি যে আতর খুশবু নিষেধ আছে এহরাম অবস্থা সেটা যেটাকে আতর বলা হয় খুশবু বলা হয় আর এই সেন্টেড সাবানে যেটুকু সেন্ট থাকছে এটা আতর নয় সুতরাং নিজেরা অনেকে কঠোরতা অবলম্বন করে যেমন স্যান্ডেল আর জুতার ক্ষেত্রে স্যান্ডে আহ করা সন্নত মুস্তাহ কিন্তু জুতাতেও এহেরাম করা জাহেজ কিন্তু আমাদের সমাজের লোকের হারাম মনে করে সে ঢাকা থাকে ঢাকাল কোন অসুবিধা নেই টাকনার উপর ঢাকা না থাকলে হলো ঢাকা তার মানে মোজার মত হয়ে গেলো আর মোজা নিষেধ করা হয়েছে পুরুষদের এমন জুতা চলবে না যাতে টাকনাটাও ঢাকা থাকে। আর সাধারণত কোন জুতাতে টাকনা ঢাকা থাকে না সব টাকা নিচে থাকছে একমাত্র যেগুলি হচ্ছে যেগুলো বোর্ড ধরেন এইগুলো যেগুলো টাকা নিচে নামিয়ে দাও তাই বিধবা সাথে সম্পর্কিত বেশ কিছু বিধি বিধান হচ্ছে তার মধ্যে একটি বিধবা মহিলা সে শরীর পরিষ্কার করতে পারবে কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে এবং সাবান ব্যবহার করবে অনুমতি দিয়েছিলেন সময় বোরই পাতা করতে বলেছেন বোঝা গেল যে পরিষ্কার পরিচ্ছন্নতা নির্দেশ দিয়েছেন যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে অলঙ্কার জিনত সাজটাতে সাজ বাড়ায় আকর্ষণ বাড়ায় সেটা নিষেধ নাজাফা পরিচ্ছন্নতা আর পরিষ্কার হওয়া নিষেধ নয়। এই এইরকমই বিধা মহিলা অপর পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে পারে প্রয়োজনে কথা বলতে এমন না যে বিধা মহিলা মানে জেলখানায় বন্ধ একবারে ছেলে একাই কার সাথে কথা বলতে পারবে না কেউ কথা বলে উত্তর দেবে না মানে এগুলো কঠোর মহিলাদের সাথে তো কথা বলতে পারবে পুরুষদের সাথেও কথা বলতে পারবে কোন ধরনের পুরুষ যেসব পুরুষদের সাথে মাহাম যেসব পুরুষদের সাথে প্রয়োজনে ছিল না ওই জন্য বিধবাহ আগেও কথা বলতো এটা আমি বলছি রহমতুল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন তাদের উক্তিগুলি পড়ে শোনাচ্ছি তো বলছেন এই জন্য যে মিন মহেদাতিল রেজালিল আজানিব অপর পুরুষ বেগানা পুরুষ মাহারাম নয় মাহারাম তো বাপের সাথে বিধবা মহিলা আর বাড়ির মালিক বাড়িতে সংসারে কাজ আছে চাকর নকর অনেক হুকুম করতে হয় আদেশ করতে হয় কথা বলতে পারবেন আড়াল থেকে বোরখা পরে সামনে আসলে আর না হলে আড়াল থেকে কথা বলবে যেমন আল্লাহ বলেছেন আল তুমা মতানা তোমরা চেয়ে নাও তাদের সাথে কথা বলো মে মরাই হেজা পর্দার আড়াল থেকে পর্দার আড়াল হচ্ছে বোরখা সামনে চেহারায় শরীরে আর না হলে পর্দা ঝুলানো আছে দরজা লাগানো আছে দরজার ভেতর থেকে কথা বলছে হ্যাঁ কেনারা হয়ে এক সাইড থেকে কথা বলছে ইত্যাদি আর না হলে টেলিফোনে করে দিয়ে বাড়ির বাইরে রেখে চলে যাচ্ছে যাই যাচ্ছে জি হ্যাঁ ছেলে পৌঁছাইতে হবে টেলিফোন করছে এখন আসো এত টাইমে আসো এখন আসিও না আজকে যাবে না ছেলেমেয়া ইত্যাদি প্রয়োজন নাই বহু প্রয়োজন পারে তাই বলছেন যে বিধবা মহিলা বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে ইন্দাল হাজাতে এলাকা প্রয়োজন হলে বিনা প্রয়োজন না গল্প করবে করার জন্য দুলা সাথে গল্প করবে হ্যাঁ দেবরের সাথে গল্প না এটা প্রয়োজন না ছাড় রয়েছে শোক করবে চার মাস দশ দিন এর রহস্য হেকমত সম্পর্কে কিছু কথা বলেছেন ইসলামী শরিয়ার সৌন্দর্যের একটি দিক গ্রতন সৌন্দর্য এটা স্বামীর হক আদায় করছে হেকমত এর হেকমত রহস্য आर भी एटा में में पर शोक मृत्युर शोक गुरु आब्बा इंतकाल कर मा इंतकाल कर स्त्री इंतकाल कर भाई इंतकाल करुत अपने स्वामी जीत हक अनेक बहुत सम्पर्क मारा स्वामी कार्थक्य महिला महिला नबी कर स्व स्वामी सह भाई ऐसे सकले जेह दे ग দোয়া পড়লেন পড়লেন মনে কষ্ট হলো কিন্তু থেমে গেলেন ধৈর্য ধরলেন তোমার বাবা মারা গেছে ধৈর্য ধরলেন দোয়া পড়ে হ্যাঁ তারপরে ছেলে মারা গেছে ধৈর্য ধরলেন দোয়া পড়ে যেমনই স্বামী মারা গেছে তোমার স্বামীও শহীদ হয়েছে আল্লাহ সৃষ্টি করেছে সুতরাং মানুষের সবকিছু আল্লাপাক সূক্ষ্ম জানছেন যে এর জন্য তিন দিনের শোক যথেষ্ট নয় এবং তিন দিনে এনে শুধু শোক করে তার স্বামীর হক আদায় করতে পারবে না সে চার মাস बड़कर गुरुत्व शोकनी যেই ব্যক্তির ওপর বিপদ এসছে বিপদগ্রস্ত ব্যক্তি তাহার অবশ্যই মানসিক অবস্থায় অবনতি ঘটে তার কষ্ট হয় তার শোক হয় দুঃখ হয় যেটা হচ্ছে মানুষের প্রকৃতি। ফিলিয়া সিরে মালিক এই জন্য আল্লাহ আল্লাহুল আলমিন যিনি বিজ্ঞানময় প্রজ্ঞাবান হাকিম যিনি খবর রাখেন তিনি এই শোকের অনুমতি দিয়েছেন অমাজাদা আর এর অতিরিক্ত যদি হয় তাতে ক্ষয়ক্ষতি রয়েছে এই জন্য এতটা দিয়েছেন অনুমতি যাতে ক্ষয়ক্ষতি না থাকে দুনিয়ার এটা আজাব আর আখেরাতের আজাব তো আছেই তাদের জন্য এই হচ্ছে শোক করা মাল আলা আল্লাহ বিশেষ করে স্বামীর জন্য শোক করা হতদাত হামলে स्वमर शोक एकदिंग शोक शोक जरायु श्य गर्भधारण कर मैं दस दिन, दिन मध्यमेंथबा बेवदील हमले भूमिष्ट हर माध्यम বেঁচে ছিল তখন স্বামীর জন্য সে অলংকার ব্যবহার করত সাজত এখন ফায়দাম্মা তার স্বামী মারা গেছে স্বামী স্বামী হারা হয়েছে আর আর স্বামীর ঘরে যায়নি এই অবস্থায় আছে বিধ অবস্থায় ঠিক না। স্বামী নেই আগের স্বামী যার জন্য সাজত সে নেই আর আরেক ঘরে যাওয়ার সুযোগ সুবিধা এখনো হয়নি এই সময় তার সাজা তার অলংকার ব্যবহার করা তার আকর্ষণীয় কাপড় পরা তার শর্মা লাগানো ইত্যাদি সব তার বাইরে ঘোরা যুক্তি আছে বরং স্বামী বেঁচে থাকলে কষ্ট পেতই হ্যাঁ তাই না স্বামী যদি জানতে পারে ওখান থেকে ওই বারজাখি জগৎ থেকে যে আমার স্ত্রী এরকম সাজছে আমি দুনিয়া থেকে বেঁধে আমার স্ত্রী সাজছে কষ্ট পাবে না পাবেনা বলেন তো দেখি স্বামীর এটা হচ্ছে হক ওয়াহি আলম তো এখনো যেতে পারেন সুতরাং আগের স্বামী যে মৃত তার প্রাপ্যের দাবি তার প্রাপ্যের পূর্ণ দাবি হচ্ছে স্ত্রীরা সাধারণত যে সাজে মেক করে তা থেকে তাকে বাধা দেওয়া হবে কারণ তোমার স্বামী নেই তাহলে অসৎ প্রকৃতির পুরুষরা লোবলা বসা করবে যে এই মহিলার বাড়িতে কোন পুরুষ লোক নেই ঠিক না তাই জন্য বাড়িতে বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যাবে না আর রাত তো কাটাতে পারবেই না কোথাও গিয়ে জাতে করে পাপের আশঙ্কা না থাকে মা মা জাতি করে তারও আকর্ষণ না হয় কোনো পুরুষকে দেখে অথবা কোনো পুরুষের আকর্ষণ না হয় তার ওপর এই জন্য এই বিধিবিধান আর তার দিকে বলছেন তালজামুল মহিলা তো বিধবা মহিলা তার বাড়িতেই অবস্থান করবে সর্বদা ফালা তখন নাহারে ইল্লা যাত দিনে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না। আর মহিলারা তাই না রাতেই বেশি বাজার করছে বিশেষ করে আরব দেশগুলিতে বড় দুঃখের বিষয় সুভানা রাতে মহিলারা এমন এমন সময় বাজারে বেরোচ্ছে আমাকে নিজে ভয় লাগে আপনাদের যায়নি আমাকে ভয় লাগে আমি মাঝে মধ্যে ধরেন একা হাঁটছি কোথাও রাত ধরেন নয়টার পরে দশটা সাড়ে দশটা যদি এরকম হয় যাচ্ছি অফিস থেকে আমাকে নিজেকে ভয় লাগে কেমন লাগে জানো সময়টি কেন চলাফিরা করবো বিনা পর্যন্ত যাই না কোথাও কিন্তু এমনিতে রাস্তাঘাটে চলাফিরা আর দেখছি যে একা মহিলা অথবা দুইজন মহিলা তাদের সাথে পুরুষ নেই হ্যাঁ রাস্তা এপার থেকে ওপার গাড়ি চলছে শত শত গাড়ি চলছে এপার থেকে মার্কেট তো মার্কেটে যাচ্ছে সব হ্যাঁ নিজের ইজতের হেফাজত এর তাদের কোন চরিত্র আল্লাহরিত কেন যাবে তার স্বামী আছে আর স্বামীরাও আজকাল ইউজ হয়ে গেছে স্বামী গাড়িতে বসে আছে নাহলে ছেড়ে দিয়ে চলে ঠিক আছে তোমার কাজ সারা হবে যখন হ্যাঁ কেনাকাটা সারা হবে তখন করিয়ে তুমি আর না হইলে নিজে বাজার করেন এবং এইরকম স্ত্রী তৈরি করেন আপনি বাজার করে দিলে সেটাই সেটাই তার জন্য যথেষ্ট এমন এর দিক থেকে তৃপ্তি হবে তার না না তোমার বাজার করে হবে না আমাকে বাজার করা লাগবে এইরকম চরিত্র পয়দা করিয়ে দিয়েছেন আজকের স্ত্রীদের তাহলে দিনে একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে নিরুপায় হওয়া দিনে বিনা প্রয়োজন মহিলা আর রাতে নিরুপায় না হলে বাইরে যাবে না মানে কি আর পারছে না থাকতে কখন বাড়িতে আছে আর সেখানে ইজ্জতের উপর আক্রমণ হইতে পারে রাতে বাড়িতে বেরিয়ে যেতে হবে যদি ওইরকম রিস্ক অনুভব করে বাড়িতে বেরিয়ে যেতে হবে তখন এটা হচ্ছে নিরুপায় বা নিরুপায় হচ্ছে যে এখন এমন অসুস্থ হয়েছে সিরিয়াস হয়েছে হাসপাতাল নিয়ে যেতে হবে বাড়ি বাইরে গেল গিয়ে বিধবা থাকা অবস্থায় চার মাস দশ দিনের মধ্যে ওই সমস্ত কাজ যায় যে কাজগুলি অন্য সময় যায় যে কাজগুলি অন্য সময় যায় এই সময় যায় তাহলে কোন মহিলা বিধবা যদি শিক্ষিকা হয় শিক্ষিকা হয় এটা যেমন তার জন্য যদি মহিলাদের পরিবেশ হয় শুধু মহিলা সেখানে কোন একাকার হয় না হ্যাঁ সহ শিক্ষা নাই তাহলে মহিলার জন্য চাকরি করা যায় আছে মহিলাজন জন্য চাকরি করা মহিলাদের পরিবেশে যাইজ আছে যখন তার বিধবা হওয়ার আগে যাই ছিল তার বিধবা হওয়ার পরেও সে চাকরিতে ডিউটিতে যেতে পারবে দিন এটা হচ্ছে প্রয়োজন হাজারে হলে না রাতে যাবে যেতে পারবে যদি পর্দার সাথে থাকে মাসা জানতে হবে মাসলামশাইল জানাবিধবাহ আগে যাই ছিল কিনা অবিবাহিতার জন্য বিবাহিতার জন্য যায় ফেত নামক তৈতনে গিয়ে নয় টেলিফোনে জিজ্ঞেস করছে পর্দার থেকে করছে আছে কিনা মহিলার আওয়াজ পুরুষ শুনতে পারে শুনতে পারে প্রয়োজনে কিন্তু নিঃপ্রয়োজন না বিনা প্রয়োজনে শুধু গল্প না কিন্তু প্রয়োজন মাসালামশাইল জিজ্ঞেস করবে যেমন বিধ হওয়ার আগে যাই ছিল সুতরাং বিধ হওয়ার পরেও যদি কোন মাসাইল জিজ্ঞেস করতে হয় তাহলে আলমদেরকে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করতে পারবে এই রকম হতে পারে আর এটি হচ্ছে বিধবা হলি বিধবা হইলে কথা বলতেন ওই রকমে ওইসব লোকদের সাথে যাদের সাথে অন্য সময় আগে বিধবা হওয়ার আগে কথা বলতেন এদামাতের পরে অথবা নিজের বাড়ি ছালা কথা রাত কাটিয়ে দিয়েছে অপরাধ করে ফেলেছে এরকম গেছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে গেছে ওখানে গেছে। হম ভাইয়ের বাড়ি গিয়ে একরাত গেছে এরকম যদি করে দেয় তারপরে তিন দিকে তাই না তো এই সমুদ্র বীচে ঘুরতে যাওয়া অথবা পার্কে ঘুরতে যাওয়া বিধবা মহিলা যদি যায় জায়েজ প্রয়োজন প্রয়োজন নাই কিন্তু বিনা প্রয়োজনে চলে গেছে ধরেন মোবাহ কাজ জি তার প্রয়োজনও এমন নয় যেটি হবে চার মাস দশ দিন গেলাম না করতে কোথায় কিন্তু গিয়েছে যদি এরকম কাজ করে অথবা শোক করলই ন পরেছে রঙিন কাপড় পরেছে ইত্যাদি ইত্যাদি তাহলে গোনাহা করেছে হারাম না কাজ করেছে ফাতাস্তা ফের আল্লাহর কাছে তবা ইস্তেফার করবে অত এলে তবা আল্লাহর দিকে ফিরে আসবে আর নতুন করে আবার শুরু করবে চার মাস দশ দিন পুরা করা এরকম কোন বিধান নেই এরকম কোন বিধান কয়েকদিন বাকি আর কিছুদিন আছে এখানে একজন ইন্ডিয়ান এই হাইল খালি যে বসবাস করত। ফ্যামিলি নিয়ে সে মারা যায় হাটা করে মারা যায় তিন চার বছর আগের ঘটনা তারপরে ওই মহিলা অলঙ্কার আমার ভাইয়ের প্রতিবেশী ছিল ওই মহিলারা বলল গিয়ে আমার ওয়াইফ যে এটা তো আপনার জন্য যাই না আপনি অলংকার করে আছেন বিধবা হয়েছেন খুলে ফেলেন তো খুলে ফেললো বেশ কয়েকদিন পরে বেশ কয়েকদিন পরে হয়তো তিন চার দিন হয়ে গেছিল হয়তো খুলে ফেললো মহিলা এই যে তিন চার দিন অলঙ্কার করে থাকলো অজ্ঞতার কারণে মাসলা না জানার কারণে অথবা অবহেলা করে মাসলা জানো অবহেলা করে খুলবো খুলছি খোলেনি এর জন্য কি করবে তবাইফার করবে কিন্তু তার জন্য ঘাটতি পূরণ করবে যে না তিন দিন পর থেকে আমি যেহেতু শোক করা শুরু করেছি বা অলঙ্কার খুলিছি সেজন্য চার মাস দশ দিন আমি অলঙ্কার করবো না এরকম নাই টোটাল চার মাস দশ দিন দু চার দশ দিন যা বাকি আছে বাকিটা সে মেনে চলবে যাদের সাথে সাথে উঠা বসা করতে পারবে মহিলাদের সাথে যাদের সাথে চলাফেরা করত করতে পারবে এই রকমই আর আলমারা বলছে আন্না কালাম আল মহিদাতে বিধবা মহিলা বান্ধবীর সাথে অথবা আত্মীয়দের সাথে কথা বলার ক্ষেত্রে ইনকানাত এহদাদ এমন আত্মীয় এমন বন্ধু বান্ধবী যে তাদের সাথে কথা বলা ইদের আগেও না ছিল। যখন স্বামী বেঁচে ছিল তখনও না ছিল। বিবাহের আগেও না ছিল যদি এইরকম হয় তাহলে বিধবা অবস্থায় কথা বলতে পারবে না কারণ আগেও না যাই আরো শক্তভাবে নিষেধ হয়ে যাবে কারণ এখন তো স্বামী নেই স্বামী থাকা অবস্থায় যদি নিষেধ থাকে ফেতনার আশঙ্কা থেকে থাকে বা বিবাহে আগেও যদি ফেতনার আশঙ্কা থেকে থাকে তো এখন আরো আশঙ্কা বেশি লাহা আর যেটা তার জন্য যায় ছিল আগে থেকে যায় ছিল ফাহা ফিহে মোবাহন আইজান তাহলে ইদ্যুতের অবস্থাতেও তার জন্য যায় এরপরে আরেকটি হাদিস দেখি এখন তালাকের তালাকের বিধিবিধান তালাক প্রাপ্তুত তিনি বল তিনি বলছেন আমার খালাকে তালাক দিয়ে দেওয়া হয় জাবো তালাক হয়ে যায় তারপরে ওই মহিলার খেজুর বাগান ছিল মুদিনাই আনসারী কোন কাজ করলো আরে তালাক হয়েছে আর তালাক প্রাপ্তা আবার খেজুর বাগানে যাচ্ছে কাজ করেন বাইরে কেন যাবে ও ভাবছে যেমন বিধবা বাইরে যাবে না যাবে না কেন যাবে তালাক প্রাপ্তা বাড়িতে ওসব কেন যাচ্ছ তুমি ধমক দিল এক আত্মীয় পুরুষ তাকে কি করল। একটু শাসন করলো ধমক দিল বেরোতে বারণ করল করলো আস তখন এই মহিলা নবী করিম সাল্লাহাম কাছে আসলো খালা যে আমি কি আমার খেজুর বাগানে যেতে পারব না তালা হয়েছে সেই জন্য খেজুর পেড়ে নিয়ে আসতাম কালা নবীল বললেন বল যুদ্ধি না খালা তোমার খেজুর তুমি পেড়ে নিয়ে আসো খেজুর পেড়ে নিয়ে আসো তাহলে খেজুর পারতে পারো থাকেন মহিলারা যদি করতে পারে আশেপাশে পর্দার ভিতরে আছে কিন্তু কিছু কিছু এলাকা আছে আপনারা জানেন হয়তো সেসব এলাকায় মহিলারা মহিলারাই জন্মজুরি করে মহিলা মাঠে ঘাটে চাষ কাজ করে হ্যাঁ যাই ওখানে ফেতনা আর মহিলা পুরুষ একাকার হয়ে কারণ খেজুর যদি কেটে মেরে নিয়ে আসতে পারো বাড়িতে তাহলে তাতে তুমি কিছু না কি করবে নিজেও খাবে অন্য কেউ খাওয়াবে ফাইন না কি হতে পারে যে তুমি খেজুর কেটে নিয়ে এসে চলাকালীন মহিলা বাইরে প্রয়োজনে যেতে পারবে নিজের জমিতে বা বাগানে যেতে পারবে এই ধরনের কাজ এখান থেকে আরো যেসব প্রয়োজন রয়েছে যেতে পারবে তাই বলছেন এই তালাকা সম্পর্কে তালাক প্রাপ্তা মহিলা স্বামী তালাক দিয়েছে ইদ্যুৎ কাটাচ্ছে দুই শ্রেণীর মহিলার বিধিবিধান একরকম নয় বিরোধী পার্থক্য আছে ফালুজ ও মাতাসা আ তালাকাপ্তা মহিলা যখন দিনে বের পারে রাতে বেরোতে পারে যেতে পারে হ্যাঁ যেতে পারে স্বামীর বাড়ি থেকে গেল তারপরে বাপের বাড়ি কাটি একদম যেতে পারে বাড়ি যেতে পারে যেতে পারে হ্যাঁ মা আলা বাকাল আন্নাফাল আত্মাল তবে সাধারণ একটি বিধান ইসলামের রয়েছে যে মহিলাদের জন্য নিজের বাড়িতে যথা সাধ্য অবস্থান করে এটা সবচেয়ে ভালো কি ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে ও রসির উল্লা সাল্লা মহিলাদের কি বলছেন যে তোমরা মসজিদে গেলে যেতে পারো আর হে পুরুষরা তোমাদের স্ত্রীরা বা তোমাদের অধীনে যেসব মেয়েরা আছে মেয়েরা বোনেরা যদি মসজিদে যেতে চায় তাহলে আল্লাহর বান্দি মসজিদে যেতে বাধা দিও না কিন্তু অবৈধ হন না ফেরুল্লাহ হন না নারীরা যদি বাড়িতে নামাজ পড়ে ফরজ নামাজ তাতে বেশি সব রয়েছে ওটা তাদের জন্য ভালো এই ভিড়ের সময় যখন হারামে মক্কামুদিনায় ভিড় থাকে হজ মৌসুমে আর রমজান মৌসুমে অনেক মহিলা ভিড় ভাড়ে হারামে নামাজ পড়তে যায় আর যায় ধাক্কা খায় পুরুষদের ভিড় ভাড়ে ওর চাইতে অনেক ভালো হোটেলে নামাজ পড়া ওমরা করে আসলে হোটেল মহিলা নামাজ পড়লো পর্দার সাথে নামাজ পড়লো খুশুর সাথে নামাজ পড়লো আর বেগানা পুরুষ থেকে অনেক দূরে থাকলো অনেক নেকি এক লক্ষের দেখছে হারামে আর সত্যি পাবে তার পাবে সে হোটেলে আবেগী এবাদত আসলে যারা ইবাদত করে এবাদতের নিয়োগ আগে আবেগী এবাদত আর অধিকাংশ পয়সালাদের আবেগী না আর খলুসিয়াতের ইবাদত না পয়সা আছে চলে এসছে আর আসার সেলফি করছে আর ওর স্ত্রীতা ছবি তুলছে আবার হ্যাঁ স্ত্রী দাঁড়িয়ে গেছে চার হলে পুরুষ এও দেখলাম আর ছবি তুলছে তারপরে এখন স্বামী স্ত্রী দুইজনে হ্যাঁ টুগেদার হইতে একসাথে ছবি তুলতে চাই করতে বেরো হ্যাঁ আমরা উমরা যাচ্ছি উমরা সফরে যাচ্ছি আমাদের জন্য দুয়া করবে আরে ভাই দোয়া থেকে আপনাকে জানাচ্ছেন যে হ্যাঁ করছি আমি কেন রিয়াকারি না অথচ আমাদের অনেক দিনই ভাইয়ের রয়েছে আর উমরাতে যাচ্ছে কোথাও পেয়েছেন কেন কেন পাবেন আপনি ওইটা খবর দেখা হলো আল্লাহ এরকম কাজ করবেন গাড়িতে সফর চলছে এখন উমরার সফরে এই যে গাড়িতে সেলফি তুলছে ড্রাইভিং করছে পিছনের যারা আছে সাথী সঙ্গী আমার সাথে অমুক অমুক ভাই আছেন আমার অমুক ভাই আছেন অমুক ভাই সব দিনী ভাইয়ের যাচ্ছি দিনী ভাই যাচ্ছি করার দরকার টা কি আপনার নিজের সংশোধন করেন নিজে থেকে শুরু করেন অন্যের সংশোধনের চিন্তা খুব বেশি নিজেদের সংশোধন করে কথা বলছেন খুব ভালো এখন আমি দোয়া করছি আল্লাহর ঘরের কাছে আল্লাহ যেন আমার গুনা খাতা মাফ পারি আরে ভাই এটা জানাবেন কেন কাউকে আপনি কথা কথা তো খুব ভালো কিন্তু নিয়তে শৈতান ঢুকছে আপনি ঢুকান আর নাই ঢুকানকে ঢোকাচ্ছি আমি আল্লাহ পেয়েছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি একথা আমি ফেসবুকে জানাইলাম কিন্তু শয়তান ওখানে কিন্তু চোরা রাস্তা ঢুকে গেল আপনার ভিতরে জি যে তোর সম্পর্কে জানলো লোকজন হ্যাঁ জি যে তুই উমরা করছিস তুই হজ করলি আর এই রহস্যের কারণে উঠাই না যতক্ষণ এহরাম না খোলা হয় যাতে করে এহেরাম অবস্থায় দেখলো আর দেখার পরে কেউ হয়তো আমার অজান্তে ছবি তুলে নিল আর দিয়ে দিল প্রচার মাধ্যমে এহরামের অবস্থায় জীবনে পাননি অনেক দায়ীদের দেখবেন এহরাম অবস্থায় ছবি তাদের অসতর্কতার কারণে হয়তো এরকম পেয়ে গেছে মানুষকে মহিলাদের বাড়িতে এবাদত করলে বেশি সব রয়েছে এই বিষয়টি বললাম এমাম ইবনুল কাইম আহম আলে বলছেন এই তালাক আর বিধবার আর বিধবা ইদ্যুৎ সম্পর্কে সম্পর্ক ইনকালাম করে যদি প্রশ্ন করে কাইফা ফারাকাতি তালাক ইসলাম কি করে পার্থক্য করলো মৃত্যু এবং তালাক মাঝে স্বামী মারা গেছে বিধবা হয়েছে এর বিধান শক্ত বিধান এই আর তালাক প্রাপ্তা হয়েছে এর বিধান অনেক হালকা বাইরে যেতে পারে প্রয়োজন না থাকলে রাতো কাটাইতে পারে কোথাও নিরাপদ জায়গায় এখানে থাকতে পারবে तीन मासिकर माध्यम क्लियर पेटे बच्चा नहीं ठीक तेम ही स्वामी बेधवा चार मास दस दिन निश्चित हो गा नहीं तबह बसो যাতে করে অন্য স্বামীর আগের স্বামীর সাথে মিশে না যায় আর তারপর বংশ পরিচয় বুঝা মুশকিল না হয়ে যায় এটা একটা নির্ধারণ করার একটি বড় রহস্য তো বলছেন যে এই রহস্য যখন তাহলে মৃত্যুর ইদ্যত হ্যাঁ মানে বিধবার ইদ্যত আর তালাকের ইদ্যত তালাকাপ্তার ইদ্যতে পার্থক্য কেন করা হলো শরীয়তে বলছে এর জবাব হচ্ছে धारित करतान शुद्ध रहेम सम्पर्के जरु सम्पर्क निश्चित हवर उद्देश्य नई उद्देश्य एडाओ उद्देश्य रही है फाइनल ইদ্যতের বিধানদের সরিয়তে সুনির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন হেকমত রহস্যের কারণে মিনহা তার একটি রহস্য হচ্ছে আল জ্ঞান করা বা নিশ্চিত হওয়া যে পেটে গর্ভধারণ করেনি স্ত্রী অমিনহা আর আর একটি হেকমত হচ্ছে তাজিম ও খাতারে হাজ আল আক এই যে বিবাহ বন্ধন বিবাহ বন্ধনের গুরুত্ব দেখানো একটা যে বন্ধন রয়েছে এর একটা গুরুত্ব রয়েছে এটা বোঝানোর জন্য তিন নম্বর হচ্ছে ততবিল ও জামান এমকানির রাজ আতলিল ক্ষেত্রে তালাক দাতার জন্য যাতে করে একটা লম্বা সময়ের সুযোগ করে দেওয়া ফিরিয়ে নেওয়ার জন্য তাকে একটা চান্স দেওয়া হচ্ছে যে দেখো তোমার সামনে কিন্তু তোমার স্ত্রী তিন মাসিক আছে অথবা তিন মাস আছে এতদিনের মধ্যে তুমি চিন্তা ভাবনা করে নাও যে ফিরাবে না কি তারপরে আবার তুমি আক্ষেপ করিও না আর পরে তখন হারাম রাস্তা খুঁজে বেড়ো না হিল্লার রাস্তা এখন চিন্তা করি না। আর সেসব হেক মধ্যে একটি হচ্ছে আল এহতিয়াতহ স্বামীর যে অধিকার স্ত্রীর তার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যে স্বার্থ রয়েছে তার যে উপকারিতা রয়েছে এবং হাকুল ছেলের একটা অধিকার রয়েছে আর আল্লা একটা হক রয়েছে সার কথা তারপরে বলছেন আল্লাম রাহমাহ আরবাত হকুক ইদে চারটি অধিকার রয়েছে आल्लार अधिकार्लाधवा द्वितीय स्वामी स्वामी हक स्वामी ताली ताल तीन मासिक तीन मास हक হ্যাঁ এখনও তার বন্ধনে আমি আছি তার কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি এবং স্ত্রীকে তালাক দিয়েছি ঠিক আছে কিন্তু এখন আমার বন্ধনে আছে এটা যাতে কর্ম বোঝা যায় সম্পর্কটা একবারে রাতারাতি এবারে কয়েক মিনিটের মধ্যে কথা বলতে তালাক দিতে শেষ হয়ে গেল না আছে সম্পর্ক এর মধ্যে আমি ফিরিয়ে নিতে পারি এর মধ্যে আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে পারে আমি হয়তো বল স্বীকার করলাম ফিরে যেতে পারি ইত্যাদি হ্যাঁ দুজনে একটু ঠান্ডা ইত্যাদি সময় সুযোগ আছে আর স্ত্রীর হক স্ত্রীর হক জি হ্যাঁ পরে মানসিক অবস্থা ভালো থাকে না বা আর বিয়ে হয়ে সুখ পাবে সেখানে গিয়ে বিশেষ করে স্বামী যদি ভালো হয় স্বামী যদি জালেম হয় তো অনেক সময় আর তারপর নতুন স্বামী যারা বলো ভালো পেয়ে যায় তো অনেক সময় হয়তো হালকা হয়ে যাবে বিষয়টা কিন্তু স্বামী যদি ভালো আখলাক চরিত্র হয় স্বামীর হঠাৎ করে আর তারপরে সাথে সাথে বিয়ে করে গেল বিয়ে বসে গেল যদি এরকম করে ইদ্যত না কাটাই তাহলে ছেলে মেয়েগুলো ছেলে হক নষ্ট হলো না তাদের সাথে কিছুদিন থাকে তাদের হ্যাঁ হালকা করে দেন এবং তাদের একটা বন্দোবস্ত কোথাও হয়ে যাক তারপরে বিবাহ তার বিবাহ বসেন এই সব হেকের জন্য আল্লাহ রি করেছেন বিধান দিয়েছেন নাম জানেন না এটা তো কোন নাম আবু সঈদ তার নাম কি ছিলেন কি ভাবে আবুদ্দিন পালিয়ে গিয়েছিল বাড়ি থেকে আগের যুগে দাসেরা থাকতো দাসের জন্য জেলখানা নেই করছে অনুগত হয়ে মালিক যেহেতু আমার তো মালিকের বাড়িতে আমাকে কাজ করতে হবে এটা হচ্ছে তার যারা অসৎ দাস মালিকের বাড়ি কেন থাক মাঠে ঘাটে কাজ করতে গিয়ে টান পালিয়ে গেল এরকম পালিয়ে যেত তো ঐরকম কিছু কয়েকজন ছিল দাস সবগুলি একসাথে যুক্তি করে পালিয়ে গেছে ফরা স্বামীর বাড়ি থেকে ফাঁকা তলাশ করতে বেরিয়েছে মরুহমিত তলাশ করতে পেরিয়েছে আর গিয়ে পেয়ে গেছে দাসগুলিকে একা গিয়েছে তলাশ করতে আরব কয়েকজন দাস मालिक की खुन कर दिएुमी स्वामी खुन करोलम गोलमास प्रथा निरूपाय कीत दास सतान देर चरित्र खूब सहजे परिवर्तन वंशधर जरा आभ्यता थे भद्रता थे भलो आख लाख थे दूरी হ্যাঁ আমি এর বেশি বলছি না দেখবেন যতগুলি চোর ডাকা তার বাটমাট টাইপের লোক দেখিবেন এরা কিন্তু এদের দেখা যাচ্ছে ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে এদের দাদারা দাদার বাপেরা এরা ছিল কি তো দাস ছিল এখনো শিক্ষা দিকে অথচ শিক্ষা ফিরি আরব দেশগুলি তো শিক্ষার আমার পরিবারে বাপের বাড়ি চলে যাবো ফাইনাজি মাসকানা আমার স্বামী কোন বাসা বাড়িও রাখেনি যেটার মালিক ওর বাড়ি ছিল না ওলানা ফাঁকা খরচ খরচা বাড়িতে রেখে যায়নি অভাবী মানুষ ছিল তালে লাভ কি না নিজের বাড়ি আছে ভাড়া করে থাকতে হবে মারামার সাথে অপরের বাড়িতে কোনো একটা ঘর কেউ দিয়ে দেশ ওখানে ছিল এইভাবে থাকতো স্ত্রীকে নিয়ে ফা নবী সাল হ্যাঁ ঠিক আছে ফা লাম্মা কোন তো ফিলহুজ রাতে তারপরে যখন কক্ষে বেরিয়ে গেছি জিজ্ঞাসা করে বেরিয়ে গেছেন এই মহিলা না ছিল কারো দেওয়া হয়তো ঘর ছিল নিজের মালিকানায় ছিল কিন্তু কারো ছিল একটা ঘর বুঝতে পারে ভাই হবে। তুমি তোমার বাড়িতে অবস্থান করো হাত খিতাব আজাল যতক্ষণ পর্যন্ত কিতাব অর্থাৎ আল্লাহ লিখনই আল্লাহর বিধান মানে বিধান আল্লাহ বিধান আল্ কিতাবের বিধান কি চার মাস দশ দিন চার মাস দশ দিনের যে ইদ্যত রয়েছে ইদ্যত শেষ না হয়ে যাবে আল্লাহর বিধানের সীমানা পর্যন্ত না পৌঁছেছে অর্থাৎ চার মাস দশ দিন না পুরা হয়েছে তা আল্লাহ ওই মহিলা বলছেন ফাতা দাত ফিহেদ এই বাড়িতে যে ঘরে থাকতাম আমি স্বামীর সাথে ওখানে আমি কাটাইলাম কতদিন আর বা তা শরীন ও আশা চার মাস দশ দিন এই হচ্ছে আর এই বিচারই করতেন ওর পরে উসমান রাজি আল্লাহ তালান এরপরে উসমান রাজি আল্লাহ এই বিচারি করতেন এমাম মহম্মদ বর্ণনা করেছেন আর চারজন ইমাম আবু দাউদ্দ নাসাই মিজি আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছে যেমন একটু আগে বললাম তিন তালাক একবারে নয় তিনবারে তিন তালাক এটা ছিল আখের তাতিকা তৃতীয় তালাক ছিল সর্বশেষ তালাক আহাফ ও আই তাহমা আলাইয়া আর আমার আশঙ্কা লাগছে যে আমার বাড়িতে কোন পুরুষ না ঢুকে পড়ে থাকতে নির্দেশ দিলা বললেন তাহলে তুমি যেখানে নিরাপদ মনে করছো বাবার বাড়িতে বাহির বাড়িতে সেখানে চলে যাও ফাতাহাউলা তখন সে স্থানান্তরিত হয়ে গেল সেই বাড়ি থেকে সরে গিয়েছিল রাহ মুসলিম হাদিস সহি মুসলিমের এটা কোন ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে অনুমতি বোনের ক্ষেত্রে না তুমি থাকো কানি থাকো তবে একেবারে যখন দেখবে যে না এখানে থাকা সম্ভব নাই মানিজ হ্যাঁ হানি হওয়ার সম্ভাবনা আছে নিরাপত্তা নেই তখন জাইজ হয়ে যাবে সেটা নিরুপায় হওয়ার কারণে কিন্তু এমনি প্রয়োজন মনে করলো আর চলে গেল যে না বাসাটা সংকীর্ণ বা এখানে মহিলা তার নিজের বাড়িতে যেখানে স্বামী মারা গেছে বা স্বামীর এনতেকালের খবর এসছে সেই বাড়িতেই অবস্থান করবে এটা ফরজ ওহ মজাব জামাতি মিনা সালাফে অল খালাফ এটা হচ্ছে সালাফদের এক দল এবং পরবর্তীকালে ওলামাদের এক দলের মত এটি হচ্ছে তিন এমামের মত এমাম আবু হানিফা শাহি আহমদ এবং তাদের অনুসারী আহলাদি সকলে বলছেন যে বিধবা মহিলা নিজের স্বামীর ঘরে বা যে ঘরে তার মৃত্যুর খবর পৌঁছেছে সেখানে থাকতে পারলে সেখানেই থাকবে নিরূপায় না হলে এই বিচারই করতেন উমারজিয়ালা এই ফাইসালে দিতেন তার খেলাফত আমদ তবে অলামার আরেকটি ফুত যেটা একটু আগে বললাম আজাজ আল ওলামা তাহলে মোতা মনজিলি বিধবা বা মহিলা নিজের ঘর থেকে যেই ঘরে মৃত্যুর খবর পৌঁছে বা স্বামীর ঘর থেকে অন্য জায়গায় যাওয়ার অনুমতি দিয়েছেন কখন ইন্দা দাবু রাহ যখন নিরুপায় হবে এখানে বাস করা সম্ভব না বাস করা সম্ভব না কোন আত্মীয় স্বজন আশেপাশে একাই মহিলা থাকি আর আশেপাশের লোক ভালো কোনো লোক না এখানে মানিজ্জ নিরাপদ নয় ইত্যাদি নয় তখন সরে যেতে পারবে ভাড়া বসাচ্ছিল ভাড়া শেষ হয়ে গেছে না গায়ের জোরে থাকতে পারবে অথবা ভাড়া বেশি চাইছে হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দিয়েছে দেখলেন না কয়েক বছর মধ্যে যে ভাড়া বাড়াল ডবল না ভাড়া ছিল যার দশ হাজার অনেকের বিশ হাজার পনেরো কম না দশ থেকে চলে গেছে পনেরো আর বিশও হয়েছে অনেকের ডবল ভাড়া দ্বিগুণ ভাড়া এখন বিধবা মিললে হঠাৎ করে ভাড়া বাড়ি দিবে তখন এইরকম পরিস্থিতিতে ভাড়া বাসা থেকে চলে যেতে পারবে অন্য জায়গায় ইত্যাদি ইত্যাদি এইরকম নিরুপায় অবস্থায় একটি বিধান এখানে বলে শেষ করছি চার মাস দশ দিনের বিধবার ইত্ত জানলাম তাই না কিন্তু আর একটি আয়াত আছে সোরা আয়াত কি করবে বিধবা মহিলা কিন্তু আল্লাহ কি বলছে এটা শুনেন এই বিধানটা অর্থটা কি এটার কেমন করে বাস্তবায়ন হবে মহান আল্লাহ এরশাদ করছেন বল মিনকুম হে মুসলিমরা তোমাদের মধ্য থেকে কোন পুরুষ যদি এতে কাল করে মারা যায় আর তাদের স্ত্রীদের ছেড়ে যায় মানে বিবাহিত ছিল স্ত্রী আছে এক বছর ধরে তাকে মাল সামান দিতে হবে গায়রা এখরাজ এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করা যাবে এল এক বছর আল্লাহ এক বছর বাড়ি থেকে বের করবে না এবং এক বছর তার ভরণ পোষণ দিবে খরচ খরচা দেবে ফাইন কিন্তু নিজে থেকেই যদি তোমাদের কোন গুণা হবে না ফিমা ফা আল নাফি আনফু মারুফু যা ওই মহিলারা বৈধ করলো নিজেদের ক্ষেত্রে কোনো ভালো কাজ বা ভালো উদ্দেশ্যে সেখান থেকে সরে গেল তাহলে তোমাদের কোনো গুণা হবে না आयात व्याख्या चार मैं अपन वंशे मारा ग्री सदाचरण हटात कर घर खाली कर भाई मारा गाभि অথবা ছোট ভাই মারা গেছে তার স্ত্রী আছে ছোট ভাইয়ের স্ত্রী ভাবছেন যে এই ঘরটা খালি করে দিলে আমাদের সংসারের কাজে লাগবে একে রেখে লাভটা কি ভাই তো মারা গেছে চার মাস দশ দিন না এটা করবে না এটা করানোর হুকুম এক বছর থাকতে দাও তাকে এক বছর যদি থাকতে চাই যে আমি স্বামীর ঘরে থাকব। আমি বিবাহ করব না আর ছেলে আমি থাকবো এখানে কম পক্ষে এক বছর থাকতে দাও কম পক্ষে এক বছর থাকতে দাও তাকে তোমাদেরই জায়গা ও যদি স্বামীর ভাগ পায় তাহলে তো স্বামীর ভাগ হয়ে গেল স্বামীর ভাগ না হয়তো স্বামীরও ভাগ না ওটা স্বামী পাচ্ছে না হয়তো তারপর বংশেরই যেহেতু বৌ মা হ্যাঁ সুতরাং তাকে কি করো এক বছর থাকার সুযোগ দাও ছেলে মেয়ে থাক নাই থাক যদি থাকতে চাই থাকছে এসে দিই করবো না থাকব। আপনাদের এখানে থাকবো যদি আপনারা থাকতেন এক বছর এই হচ্ছে কোরআন তাহলে এই দুই আয়াতের সমন্বয়টা বললাম আর এর মাধ্যমে মোটামুটি আমাদের আলোচনা এই বিষয়ে শেষ হয়েছে সম্পর্কে আর কিছু হাদিস রয়েছে সংশ্লিষ্ট ইনসা আল্লাহ তালা আগামী সপ্তাহে বর্ণনা করা হবে ও সাল্লসাল্লামা মহাম্মদ আলী ওসাহী হ্যাঁ কেন্দ্র বিদেশে মারা গেছে তাহলে সেই ক্ষেত্রে আর আবার ওই সেজে শ্বশুরবাড়ি যাওয়ার কোন যুক্তি নেই কারণ ওখানে তো তার কেউ নেই আর তাহলে যেখানে মতের খবর পৌঁছেছে সেখানে করে সে ইদ্যুত কাটা যদি সে নিরাপদ থাকে সেখানে নিরাপদ না হয়তো সফরে হ্যাঁ কোনো বোনের বাড়িতে ছিলো কারো বাড়িতে ছিল কোন কাজে গিয়েছে হয়তো টাউনে গিয়েছে তো ওখানে থাকা যাবে ওখান থেকে ফিরে চলে আসবে বাড়িতে ফিরে চলে আর ইদ্যুৎ কাটাতে শুরু করবে হ্যাঁ হ্যাঁ স্ত্রী মারা গেলে স্বামীর জন্য কোনো ইদ্যুৎ নেই পুরুষের যেন ইদ্যুৎ নেই করার জন্য তিন দিন সব করতে পারে তিন দিন আমি চাকরি বাকরি করবো না যাবো না ডিউটিতে যাবো না তিন দিন আমি কাজকর্ম করবো না ইত্যাদি করতে পারে তিন দিনের না অন্য বাপের জন্য মায়ের জন্য বোনের জন্য যেমন তিন দিন ওইরকমই স্ত্রীর তিন দিন জি বিয়ের